আর যখন মুশ্রিক আমরা সেটা আল্লাহ যা নাজিল করছেন সেটাই মেনে চলি কোরআন মেনে চলি সন্ন্য মেনে চলি তখন মুর্শিকেরা কি বলবে শোনেন এটা মুখস্থ করে রাখবেন মুর্শিকদের জবাব হবে সবকিছুর গোড়ার কথা লাস্টের কথা লাস্টের সবাবলো এটা প্রথমে আপনি কোরআন কথা বলবেন ইয়েস হাদিস সব মানি কিন্তু সর্বশেষ তাদের বক্তব্য হবে মুসিকদের আল্লাপাক বলতেছেন আওয়ালা কানা আবাহ ইয়া কালু নদীয় তাদের বাপ দাদারা এই ব্যাপারে কোনো আকল ছিল না ওয়ালা ইয়া তদ প্রাপ্ত ছিল না তাদের বাপ দাদারা হেদায়ত প্রাপ্ত ছিল না এই ব্যাপারে কোন আকলও ছিল না তারপরে বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সনের ঘর নেই তা আমাদের বাপ দাদারা সনের ঘরে থাকতো না আমরা থাকি কোন ঘরে বিল্ডিং ঘরে আমরা কে কেউ বলি না আমাদের বাপ দাদা সনের ঘরে থাকছে আমরা কেন বিল্ডিং বাপদাদাদের ঘি ব্যাপারে বুঝে যে না বাপ দাদা আমলে এগুলো ছিল না এজন্য জন্য বাপদাদারা ব্যবহার করেন নাই এখন আমাদের বিজ্ঞানের উন্নয়নে এগুলো আমরা পাইছি এখন আমরা ব্যবহার করবো দুনিয়াটা ভালো করে বুঝে তারপরে বাপদাদারা স্বাক্ষর করতে গেলে কলম ভাঙ্গি যেত এরকম ছিল না এখন দেখা দেখা যায় যায় যে বর্তমানে আমরা শিক্ষিত কিন্তু এখানে কি আমরা বাপদাদাদের ব্যাপারে বলি না আমাদের বাপদাদারা বিরাট বিরাট শিক্ষিত ছিল এই কথা বলি অশিক্ষিত ছিল এটা আমরা জানি বুঝি এবং দুনিয়া বি ব্যাপারে তাদের নলেজ ছিল না জ্ঞান ছিল না এটাও বুঝি কিন্তু যখনই দিনই ব্যাপারে যাবেন ইসলামের ব্যাপারে যাবেন সেখানে যাই না বাপদাদারা যা করে গেছে অমুক দিন এটা করছে বাপদাদারা করে গেছে আমরা আবার না করি কেমন কিন্তু দাদাদের কাছে যে এই ব্যাপারে সঠিক জ্ঞান পৌঁছে নাই ফোসার কোন উপকরণ তখন ছিল না এই জিনিসটাই তারা বুঝে বক্তব্য হলো না আমরা কোরআন সুমনা আল্লাহ জানা যিনি সব মানি তবে আমাদের বাপ দাদারা যা করেছেন আমরা শুধু সেটাই করে যাবো কিছু কোটি যত হিন্দু আছে ইহুদি আছে এদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো জানো যে তোমাদের এইগুলা সব হইলো মানে এগুলা কোন ভিত্তি নাই তো তাও এগুলা মানো কেন তো বলে যে ভাই সবে জানি এগুলো আসলে ভিত্তি নাই এগুলা সব মানানো জিনিস সব ঠিক আছে কিন্তু বাপদা দ্বারা করিয়েছে কোনো ভিত্তি নেই এটা সব ভালো করে বুঝে এবং আজকে পশ্চিমা দুনিয়াতে দেখবেন যে খ্রিস্টানদের ধর্ম কর্ম সব বন্ধ হয়ে গেছে এখন তাদের গীর্জা সব বিক্রি করে দিচ্ছে গির্জা বিক্রি করে করে খায় এখন খ্রিস্টানেরা কারণ তারা বুঝতেছে যে ভিত্তি নেই ইসলামের দিকে চলে আস আমাদের হাতে যেটা আছে এটা তো আল্লাহ পাকের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা মানার জন্য চলে আসো বলবে যে না আসতাম তো কিন্তু বাপ দাদারা করে আসতে এইভাবে আমি কেমনে অন্যের যাই কথা এটা বাবদা দ্বারা করে আসছে আল্লাহ পাক আমাদের সবাইকে পুরানি কারিমের এই আয়াতগুলার আলোকে আমল করা তৌফিক দান করো আল্লাপাক আমাদের সবাইকে তৌহিদ এবং